আবদুল্লাহ ইবন উমর আদিল্লাহ তু হতে বর্ণিত নাবী সাল্লাইসাল্লাম বলেছেন কোনো মহিলার সাথে কোন মাহারাম পুরুষ না থাকলে সে যেন তিন দিনের সফর না করে আহমদ রহমতুল্লাহ আলহি ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ সূত্রে নাবী সাল্লা সাল্লাম হতে হাদিস বর্ণনায় উবায়দুল্লাহ রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন